ইবনু উমর রাজেলাহ তাল্লাহনু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমাদের কারো সামনে রাতের খাবার এসে পড়ে অপরদিকে সালাতে রিকামত হয়ে যায় তখন পূর্বে খাবার খেয়ে নিবে খাওয়া রেখে সালাতে তাড়াহুড়া করবে না। নাফি রহমতুল্লা আলাহি বলেন ইবনু উমার উমর রদেলাহু এর জন্য খাবার পরিবেশন করা হতো সে সময় সালাতে রিকামত দেওয়া হতো তিনি খাবার শেষ না করে সালাতে আসতেন না অথচ তিনি ইমামের কিরাত শুনতে পেতেন